ونفره ورحم به ونتوكل عليه ونعوذ بالله من شعور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهدله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمداً عبده, عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما على وعلى آل إنك حميد مجيد কাহি على محمد وعلى آل محمد كما এরগণে বমাবউ ছত আকূল হূগ়ে বেবেন এব কট্য়িpert an য় ব্মাছে এথিব এরা ত্য় ইস কনজি বূ কস্মার সয়ার বাহা বংব সেপার মনা হাও লম হুড়ি মিহায়ীনা বৌসি করিম সাল্লি সামের জীবনের অন্যতম একটি ঘটনা মেয়ারাজের যে বিষয় আমরা জানি যার প্রথম অংশকে বলা হয় ইসরা দুইটা ভাগ রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের সফরটা দুইটা ভাগে ছিল এক হচ্ছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক সফর আরেক হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে আর সে আজিমের আরেক সফর প্রথম সফরের নাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এটার নামই হচ্ছে ইসরা সেটাকে বলা হয় দ্বারা প্রমাণিত দুটার উপরই বিশ্বাস রাখতে হবে ইমানের সাথে সম্পর্ক এটা আমার রসুলের ইজতের সাথে সম্পর্ক আল্লাহ সুবাহ তার প্রিয় হাবিব সাল্লাহ আলী আসাল্লামকে এই মাধ্যমে এক মহাসম্মান দান করেছেন আমাদের এই আলোচনাগুলো আসলে নির্দিষ্ট একটা উদ্দেশ্যে মেয়ারাজ উদযাপনের উদ্দেশ্যে নয় কেরিমাষ্ট আয়া মিল্লা বিশেষ দিনগুলোকে স্মরণ করার জন্য আল্লাহ হুকুম করেছেন এটা সেই হিসাবেও নয় মেয়ারাজ কেন্দ্রিক অনেক কিছু জানার আছে অনেক কিছু মানার আছে সব বাদ দিয়ে আমরা ভিন্ন রুটে চলছি যেগুলো সব নিজস্ব মন গড়া নিজেদের মন গড়া যেগুলোর নাম শরীয়ত না যেগুলোর নাম বিদা অযথায় ওই সমস্ত আমলের পিছনে আমরা ছুটি যে সমস্ত আমলের পিছনে শরীয়তের দিক নির্দেশনা নেয় আল্লাহ রসুল বলেছেন ফহু আরদ্দুত শুধু শুধু কষ্ট যেন বরং ভিন্ন অনেক কিছুই আছে আমাদের শিক্ষার আমলের মেয়ার ঘটনা থেকে নেওয়ার গত জুমা থেকে আমরা এই আলোচনা শুরু করেছি আপনাদের কেউ কিছু কথা শোনাই আরে হাজর আল্লাহ রসুল্লাহ সাক্ষাৎ দিয়েছেন কত বড় সম্মান নাই সরাসরি কথা বলেছেন সাক্ষাৎ দেন নাই মুসাআ সালসাল্লাম সহ্য করতে পারবেন না আল্লাহ বলে দিস रसुलर सरत रसुल पे खाली जान्न नशा खाली बस क्योंकि पे ओरकम त्याग जो शिकार करते हैं खबर नहीं मेहर आज हाँ क्योंकि সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করছিল বিশেষ করে সপ্তম হিজড়ি যখন মক্কার সব গুত্র মিলে অঙ্গীকার করল যে মোহাম্মদ সাল্লা আলিয়াল্লাম এবং তার উপর যারা ইমান এনেছে তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করতে হবে অবরোধ এই মুসলমানদেরকে যখন রসুল সহ জাবাল আবু কোবাইসের পিছনে যারা হজ করেছেন দেখেছেন মিনার দিকে যে সুরঙ্গ পথ এই সুরঙ্গ পথে ঢুকার ঠিক ডান পাশের খালি যে জায়গাটা ওইটাই হচ্ছে রসুল করিম সাল্লাম এবং সাহাবায় কেরাম সহ তিন তিনটা বছর সেখানে বন্দী ছিলেন আমার রসুল এত কষ্ট পেয়েছেন ওই তিনটা বছর আল্লাহ রসুল এবং সাহাবায় কেরাম সাহাবায় কেরামও কষ্ট পেয়েছেন রসুল করিম সাল্লাম ও কষ্ট পেয়েছে। কিন্তু রসুলের কষ্টটা সন্তান কষ্ট পেলে যেমন আমার রসুলের কষ্ট কষ্ট পেলে তার চেয়ে আমার সন্তান কষ্ট পেলে যেমন আমার দিল কাঁদে রসুলের সামনে তার কষ্ট পেলে তার চেয়ে বেশি কাদ্য তার ওই চোখের সামনে এই সমস্ত চাহবাহিকা শুধুমাত্র ক্যালিমা পড়ার অপরাধে তাদের উপর এই যে নির্যাতন চলছিল খাওয়া নাই সমাজের কারোর সাথে কেউ কোনো কথা বলে না বাজারে গেলে কেউ বিক্রি করে না এমন অবস্থা জানোয়ারের চামড়া পাতা ঘাস এই জাতীয় জিনিস পর্যন্ত যখন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম চাচাকে বললেন আবু তো চাচা ওই যে চুক্তিটা হয়েছিল ওই চুক্তির একটা খবর নেন না কি খবর নেব হাতিজা বলে খবর নেন চুক্তিটা শুধুমাত্র আল্লাহ ছাড়া সব শেষ আবু তারিখ তার কৌমের কাছে বলল কথা বলছে। তোমরা ঘুরে দেখো কি অবস্থা কারণ চুক্তি যতদিন আছে ততদিন পর্যন্ত মুসলমান তো ওই অবস্থাই থাকবে আর চুক্তি যদি নষ্টই হয়ে যায় একটা সুযোগ আসলো ঠিক আছে চুক্তি যেহেতু বাদ নষ্ট হয়ে গেছে এটা বাদ আবু তালিমের কথায় ক্রাইসদের দুঃখ প্রধান যারা তারা সংশয়ে পড়ে গেল দুইটা বিষয় এক হচ্ছে এটাকে রাখা হয়েছে খুব হেফাজ হতে সেখানে হুলুয়ে খাওয়ার মতো অবস্থা সেটা না আরেকটা হচ্ছে এই কথাটা বলেছেন তো মুহাম্মদ যার জীবনের একটা কথাও বিবলে যায়। এই দুই বিষয়ের সাংঘর্ষিক অবস্থায় তারা পড়ে গেছে কেউ বলে খুলে দেখো না আর কেউ বলে আরে বাধ্য থাক কিন্তু আবু তালিবের পীড়াবিড়িতে না খুলে দেখো না ভাতিজা বলেছে খুলে দেখো চুক্তির কি হালত খুলে দেখ ওই চুক্তির ওই প্যাকেট যখন খোলা হলো দেখা গেল যে আসলেই রসুল সাল্লি রসল্লা যা পড়েছেন হুবহু তাই হয়েছে चुक्ति के पोका खेल फेले शुद्म नाम तो चे। काफर देखा चुक्ति तो बद हो अबली प्रसारे चुक्ति बुक्ति जु नष्टा क्या तरह निन तो बंदना अबू जहा अब अबू आहबाब तो छा त अब जहाँ परवर्ती समस्त जारिमरा छा निर्तन और नबुअत दशम बचर किजरतर कथा बह आगे जी थी भूल नबुवर दशम असुर करीम सल आल्ला निर्तनर एम कठिन अवस्था देखे भावलें আশপাশে কোথাও গিয়ে একটু আশ্রয় পাওয়া যায় কি না ওখানে কি অবস্থান যদি নেওয়া হয় মুসলমানদেরও একটা আশ্রয়ের জায়গা হল রসুল চলে গেলেন তাফের উদ্দেশ্যে সফরে সেখানে দুই ভাইয়ের রাজত্ব ছিল তাদের কাছে যখন রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিলেন তারা রসুলকে চূড়ান্তভাবে অপমানিত করেছিল শারীরিক ভাবে নির্যাতন করেছে লম্পট সন্ত্রাসী যুবকদেরকে রসুল করিম সাল আলি সাল্লামের পিছনে লালিয়ে দেওয়া হয়েছে এমন নির্যাতন হয়েছে রসুল এত কষ্ট আর কখনো পাহাড়ের নিচে যখন বসে আছেন রসুল আহ তো রক্তাক্তা যায় যে রসুলকে ওই অবস্থা দেখে তার দিলের মধ্যে মায়া লেগেছে যাহের তো মানুষ মানুষটা তো মারা যাবে শরীর রক্তাক্তমা রসুলের या रसूल घटना रसुल कख पे तरह खबर नहीं আজ রাত করিম সাল্লা আলী আসাল্লাম ওই অবস্থায়ও বলেছেন জিব্রাই এদেরকে ধ্বংস করে দিলে আমি দাওয়াত দিব কাদের। এরা আমার উম্মত এরা আমার উম্মত উম্মত দুই রকমের তারা তো তখনও ইমান কবুল করে নাই উম্মত কিভাবে হয় অনেকে প্রশ্ন আসতে পারে করতে পারে উম্মত দুই রকমের হয় এক উম্মত হচ্ছে উন্মতে দাওয়া বল এটাকে যাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য রসুল আদিষ্ট হয়েছেন তারাও উম্মত তাকে বলে উন্মতে দাওয়া আরেক উন্মত হচ্ছে ওই দাওয়াতে যারা সাড়া দিয়েছেন তাদেরকে বলে উন্মতে ইজাবা আমরা যারা মুসলমান হয়েছি আমরা হচ্ছে উন্মতে ইজাবা আমরা দাওয়াতে সাড়া দিয়েছি আর যারা সাড়া দেয় নেই তারা হচ্ছে উন্মতে দাওয়া তারা উন্মত তারা সাড়া দেয় নেই আমরা সাড়া দিয়েছি সবাই উম্মত প্রত্যেক নবীকে যেই কৌমের কাছে দাওয়াতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে ওই কোমই ওই নবীর উম্মত রসুল করিম সাল আলী ওসাল্লামকে যেহেতু সমস্ত দুনিয়ার মানুষের জন্যে হেদায়তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এই জন্য আমাদের রসুল মোটা দুনিয়ার মানুষের জন্যে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষই হচ্ছে রসুলের উম্ম খালি মুসলমান না এটা একটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল বিষয়টা হজরত রসুল করিম সাল্লিউলাম দু আসেন এই নির্যাতনের মুখেও আচ্ছা ওই কাঁফির যে মারার উদ্দেশ্যে আসছিল সে তার আঙ্গুরের বাগান ছিল আনারের বাগান ছিল আচ্ছা জায়দকে বলেছেন আমি বললে তুই নিবে নাও নিতে পারে তুমি এসে একটু এখান থেকে নিয়ে যাও একটু খাওয় মারা যাবে লোকটা এই দয়া পর্যন্ত দেখাইছে ওই নিষ্ঠুর কাঁফের কেন যে সামনে নির্যাতনের হাত অর্ধেক আমার মজলুম রসুল ওই অবস্থায় ও মুখকে ভুলেন নাই শুধু দোয়া করেছেন আল্লাহ আল্লাহ রসুল ওই সময় হেদায়তের জন্য এই কঠিন মুহূর্তে আল্লাহ রসুল উম্মতের কথা বলেন নাই সে আর সে আজিম রহমান রবের সাথে সাক্ষাতের সময় এই নির্যাতন ভোগ করে বুঝলেন এখানেও জায়গা হবে না চলে আসলেন ফিরে আসলেন আবার নকায় যিনি সারা জীবনের আশ্রয় ছিলেন রসুলের জন্য সান্ত্বনা সবসময় যখন যে কোনো মুসিবতে রসুলের পাশে দাঁড়াইতেন নবুয়ের আগেও হজরত খাদিজার অবদান নবুয়তের পরেও হজরত খাদিজার অবদান আর রসুল আইসর আল্লাহ তানে বলেছেন যে আমি সবসময় আপনি শুধু খাদি যা খাদিয়ে যা করেন বুঝতে পারেন আয়সা খাদিজার অবদান বলার মত সৌভাগ্য ওই নবতের জবান সর্বপ্রথম যার সামনে খুলেছে নবীর জবান তিনি ওই সৌভাগ্যবান মানুষ হচ্ছেন হেরা থেকে নব প্রাপ্তির পর সর্বপ্রথম রসুল যার ঘরে প্রবেশ করেছেন সেই সৌভাগ্যবান মানুষটাও হজরত খদিজল্লাহ বিচলিত রসুল আতঙ্কিত ভয়ে জ্বর আসে গেছে সর্বপ্রথম ওই সময় রসুলকে যিনি শান্তনার বাণী শুনিয়েছেন তিনি শীতে কাঁপতেছে জ্বর এসে আনহা সান্তনা দিয়েছেন আপনি গরিবের বন্ধু আপনি মুসিবতগ্রস্তের বন্ধু আপনি মেহমানকে মেহমানদারি করা আত্মীয়তার সম্পর্ককে আপনি অক্ষুন্ন রাখেন এইরকম মানুষকে আল্লাহ তারা বিপদে ফেলতে পারেন না আপনি নিশ্চিত থাকেন প্রকৃত স্ত্রীর দায়িত্ব এটাই স্বামীর সুখে দুঃখে সব সময় তার পাশে থাকা হিম্মত দেওয়া আমাদের হইলে তো মুসিবত ওই মুসিবতের কথা ঘরে গিয়ে বললি তো সুযোগটা নিয়ে আয় কিসে শাস্তি বুঝেন নাই আমার উপর যে অন্যায় হয়েছে ওইটারই শাস্তি পেয়েছেন ওইরকম কিছু শোনান কিনা মাঝে মধ্যে সবাই তো ভালো মানুষ এখন কেউই শোনে না আল্লাহ ওইরকম সবার স্ত্রীকে ওইরকম খাদি যারা দিয়ে আল্লাহ তালা আমার মতো আখ লাখওয়ালা বানাই দেখ আমরা দোয়া এটাই প্রকৃত স্ত্রীর দায়িত্ব এটা স্বামীর ওই মুসিবতে বিপদে আনন্দের সময়ে সুখে দুঃখে সব সময় তার পাশে থাকা তাকে সাহস দেওয়া হিম্মত দেওয়া সান্ত্বনা দেওয়া সেই খাদিজা রাদিয়াল আনহা রসুলের বাবা মা চলে গেছেন হদরতে আবু তালিফ তার আর্থিক অবস্থাও এইরকম ছিল না ওই বীর কারণে খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহার ব্যবসা বাণিজ্য দেখভাল করছেন নিজেরও চলার একটা ভালো ব্যবস্থা হয়েছে ভালো ঘরে থাকার ব্যবস্থা হয়েছে ইয়েতিমর অসুল অসহায় অসুল এখন আর অসহায় না তার ঘর আছে বিবি আছে সব কিছুতে ভালোই চলছিলেন নবতের পর সবাই শত্রু হ্যাঁ এর এক পর্যন্ত তো তিনি মদিনা মক্কার সকলের প্রিয় পাত্র আমি না সদুক যাকে সবাই আদর করে বলতেন বিশ্বস্ত সত্যবাদী আদর করে বলতেন সবাই আচ্ছা আচ্ছা রদিয়াল তাল আনহার অবদান রসুল অস্বীকার করেননি সেই হদিজা রদি আল্লাহ আনহা ওই বছর ইন্তকাল করেন আবু তালিফ যতদিন বেঁচে ছিলেন রসুলের উপর সরাসরি আঘাত করার সাহস তো করেননি গোপনে গোপনে করেছে। আবু তালিক চলে গেলেন আমুল হুজর নাম দিলেন রসুল আমুল হুজর শোকের মাস শোকের বছর শোকের বছর এটা এমনই কঠিন অবস্থা চলতেছিল রসোলের দিলের হালতটা বলছি ওই সময় রসুলের দিলের হালতটা কি চারোদিক থেকে জমিন সংকিচিত হয়ে আসছে আপন জন হয়ে গেছে ছায়া যারা এতদিন ছিলেন তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আশ্রয় দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন আবু তালিবের মতো পাশে ওই লাঠি তাও খাদিজার মতো আশ্রয় তাও শেষ অসহায় রসুল এই মুসলিম জনগোষ্ঠী তাদেরকে নিয়ে কি বিপদ রসুলের কত আনহার ঘরে আবু তালিবের মেয়ে তার ঘরে শুয়ে শুয়ে রসুল এই কথা বীর করে বলছেন এর মধ্যে ঘুম এসে এসে কি বলতেছিলেন এ আল্লাহ একজন বন্ধুকে আমি পাবনা অবস্থায় আমার সাহায্য করবে তারা জিব্রাহামকে পাঠাইছেন জিবাহাম উম্মে ওই ঘরের ছাদ রসুল বলেন সারা যা ছাদ খুলে গেছে ওদিক থেকে রসুলকে বলছেন আপনার বন্ধু আপনাকে ও ভাই যে কথায় ঢুকার জন্য এই কথাগুলো বলা জানার তো সবাই চায়। রসুলের এই সম্মান পাওয়ার আগে দশ দশটি বছর চরম মূল্য দিতে হয়েছে রসুলকে রক্তাক্ত হয়েছেন জুতা আপন চলে গেছেন মুসলমান নির্যাতিত হচ্ছে তিন বছর কি জুলুম নির্যাতন ভোগ করেছে ওই অবরোধের মুখে এত কষ্টের পর নেওয়া আসছে ফসল আসছে আর এখন কষ্ট করতে রাজি না ফসল খাইতে রাজি জান্নার তো হালুয়া রুটি চাইলেই পাওয়া কষ্ট ছাড়াই ওর অনেকেরি মাল্লা তাহলে বহু জায়গায় বিষয়গুলো বলেছেন তাদের ধারণা তারা কি মনে করে পূর্ব বেকার যারা কষ্ট ভোগ করেছে তাদের মতো কষ্ট ভোগ না করেই তারা জান্নাতে যাবে আল্লাহ তালা বারবার এই কথাগুলো বলে আমাদেরকে সতর্ক করেছেন জান্নাতের জন্য আল্লাহাম আশা করা উচিত ওই মেয়ারাজের এত সম্মান পেয়েছেন দশ দশটি বছর কষ্টে ভোগ করার পর তারপর এমনি না তারপর চললেন মেয়ারাজের উদ্দেশ্যে চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন সে বিষয়টা সংক্ষেপে গত জুমায় আলোচনা হয়েছে আগামী জুমায় বিষয়গুলো আলোচনায় আসবে ও ভাই মেয়ারাজের প্রসঙ্গ নিয়ে তো আমাদের বহু আওয়াজ আমরা শুনি রফ রফ বোরাক এদের গতি কেমন ছিল এগুলো নিয়েই আলোচনা বোরাকের গতি কত ছিল কি ছিল ওইটা শুনলে আমার ইমানের কি হালত হবে আমার আমলের ক্ষেত্রে ওইটা কোন কাজে দিবে প্রথম আসমানে হজরতে আবমা আলি সালাতামের সাথে সাক্ষাৎ হয়েছে এখানে বহু গালগল্প গল্প আমাদেরকে শোনানো হয় হজরত আলি সালাতামের সাথে সাক্ষাৎ হয়েছে বহু গালগল্প গল্প শোনানো হয় মৌজু হাদিস জাল হাদিস বানানো হাদিস ইজরায়েলির বড়না এগুলো শোনাইয়া শোনায় এই বিষয়টাকে বহু মোটা তাজা করা হয় মুসা আলী সালসাল্লামের সাথে সাক্ষাৎ হারুনা আলীহ সালসাল্লামের সাথে সাক্ষাৎ আলি সালাতামের সাথে সাক্ষাৎ ইউসুফ আলী সালাতের সাথে সাক্ষাৎ কিন্তু ওই সূক্ষ্ম বিষয়গুলো কে বলবে যে রকম বহু নবী থাকা সত্ত্বেও এই কয়জনের সাথে কেন ও চুলের সাক্ষাৎ এ বিষয় কেন কারণ সেগুলোর মধ্যে তো আমলের ব্যাপার থাকে আমলের ব্যাপার থাকে ওই জায়গায় আমিও নাই আপনার নাই বক্তাও নাই শ্রোতাও নাই এটা ছাইরা অন্য কিছু কিছুক্ষণ হুজুর অন্য কোনো কাহিনী কোন কতক্ষণ বসে বসে কান্দি অন্য কোন কাহিনী কোন কতক্ষণ বসে বসে আসে তাইলে না ওয়াজ যদি আমার কিছু কর্তি হয় তারা আপনার আপনি হুজুর আসছেন তো ওই খ্রিস্টানদের মতো ইসারা ইসালাতাম নিজের জীবন দিয়া সব গুণাখাতা এখন কেমন পর্যন্ত যত অপরাধ করব সব বলে মাফ এখন আমরা আমরা জান্নাতে যাবো সাথে সাথে খ্রিস্টানদের রাস্তা ধরছে ভূমিকম্প হইলেই তো কেউ কারো দিকে তাকাবে আর ওই কঠিন মসজিবতের সময় তাকাবে আজকে কালকেও কেউ ভূমিকম্পর সময় আহা আমার মা বলতেছে অসুস্থ ল্যাংরা মানুষের মতো সারাদিন ঘরে বসে থাকে পা ভাঙ্গা অবস্থা হাঁটতে পারেন না জানেন তো আপনারা মা বলতেছেন আমি যখন ভূমিকম্পর পর দৌড়ে মাদ্রাসায় ছিলাম দৌড়ে বাসায় গেলাম টেনশন হয়ে যায় সবাই বাবা আমি তো বসে বসে চিন্তা করতেছি হাই সবার তো পা আছে সবাই তো ভাগবে আমার কি হবে আহ এটাই তো আল্লাহ বলেছেন সিস্টেম নয় একজনের তার একজনের কাজে চাপায় মার অমিনা ভাই ভাই থেকে ভাগবে ওয়া নিজের বাবা মা তাকে ছেড়ে ভাগবে স্বামী স্ত্রী সন্তান সন্ততি কেউ কারো দিকে তাকানো সুযোগ নাই হাজির এই আল্লাহর অস্ত্রে জান্নাত পাওয়ার আশা যেন না করি যে কথাগুলো বলা মারাক্সাদ মারাজের কাহিনী তো শুনতে পারছেন না গল্প শুনতে পড়ছেন খুব সুন্দর গল্প মজার গল্প হ্যাঁ এগুলা মজার গল্প না এগুলার জন্য আমাদের জন্য চরম শিক্ষার ব্যাপার যে রসুল কেল্লা তারা সর্বোচ্চ সম্মান কখন দিয়েছেন মুসা আলসালামের সাথে সাক্ষাৎ হয়েছে কোন কোন মহাত্মিক বলেছেন মুসা আলি সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ ঘটনা কি আল্লা রসুলা বুঝে আজ বন্ধু আপনার এলাকা ছেড়ে চলে যেত আলি সালাত আল্লাহ রসুলকে আল্লাহ তালা বুঝাই বন্ধু আমার এই নবীসাকে ইয়াহুদিরা বার বার হত্যা করার ষড়যন্ত্র করেছে হত্যা করতে পারে নাই আমি আল্লাহ তাকে হেফাজত করেছি আপনাকেও শেতানেরা বারবার হত্যা করতে চাইবে আপনাকেও হত্যা করতে পারবেন আমি আল্লাহ আপনাকে হেফাজত এইরকম প্রত্যেক কবির সাথে সাক্ষাতের ভিন্ন ভিন্ন কারণ আছে আল্লাহ যদি তৌফিক দিন একটা ভিন্ন দিন বলবো আজকে বিষয়ে যা ঢুকতে চাচ্ছি না আমি আবার শুরুর দিকে আসছি ভাই আমি জুমায়ও বলেছি প্রতি শিক্ষা আমরা কোথায় ঘর কমিয়ে বসে আছি শুরু থেকে আসি আবার ইসরাইলের প্রথম আয়াত আপনারা এখানে বললেন যে রাতের এক অংশে আমি আমার বান্দাকে সায়ের করাইছি ভ্রমণ করিয়েছি নকা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এখানে খুব সূক্ষ্ম বিষয় আমাদের খেয়াল করা দরকার বিশেষ করে যারা দায়ী দাওয়াতের কাজ করি তাদের এই বিষয়গুলো খেয়াল করা দরকার আল্লাহ করিম সাল্লামকে শুধু মক্কা থেকে বাইতুল মোকাদ্বাস পর্যন্ত ভ্রমণ করার নাই বায়তুল মোকাদ্দ থেকে নিজের আড়স পর্যন্ত নিয়ে গেছেন কিন্তু আল্লাহ তালা ওই প্রসঙ্গটা করে আরেক উল্লেখ করেন কেন করেন কেন করলেন ওই বলেন মুসলমান হচ্ছে সবাই তাও তো সম্ভব কিন্তু হঠাৎ যদি একজনকে বলে রসুল এই সামান্য রাতের অংশে মক্কা থেকে বায়তুল মোকদ্দাস বায়তুল মুকদ্দাস থেকে সাত আসমান পার জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করে সব কিছু করে আবার আসছে হঠাৎ করে কাফেররা তো অস্বীকার করেছে নতুন মুসলমান যারা তাদের দিলের আর যদি এটাকে কেউ তখন অস্বীকার করে ফেলতো যেহেতু কোরআনে কারণ উল্লেখ হয়েছে অস্বীকার করার সাথে সাথে তার ইমানটা চলে যেত এই জন্য যারা দাওয়াতের কাজ করেছে আমরা যখন কারোর কাছে দাওয়াত দিব যদি আমার হ্যাকমত জানা না থাকে আমি দিব না এটা আমার কাজ না সবার কাজ না দাওয়াত এমন কোনো জায়গায় আমি দাওয়াত নিয়ে যাব না এমন কোনো ব্যক্তি এমন কোনো পরিস্থিতিতে কাউকে দাওয়াত দিব না যে আমার কথার কারণে যদি সে দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই ক্ষেত্রে ওইরকম কোন দাওয়াত দেওয়া এটা অবশ্যই ঠিক না অবশ্যই ঠিক না দাওয়াতের রসুলের ক্ষেত্রে আমরা ওই টাকের ইস্তেমার সময় কথাগুলো বলেছি বারবার বলেছি দাওয়াতের উসুল এটা যার তার দায়িত্ব না দাওয়াত দেওয়া যাকে তাকে যখন তখন দাওয়াতের ক্ষেত্র দেখতে হবে পরিবেশ দেখতে হবে রাস্তায় দাঁড়ায় একজন আমি যা বললাম সে আমাকে এবং আমার লেবাসকে আমার শরীয়তকে নিয়ে একটা বাজে মন্তব্য করলো একটা হারাম কাজ করতেছিল এখন দিন ও শরীয়তকে নিয়ে কটাক্ষ করার কারণে তার ইমানটা চলবে আল্লাহ তারা এই উসুল আমাদেরকে ধীরে ধীরে শিখেছেন যে দেখো আমি কিন্তু মেয়ারাজের ঘটনা বলি নাই কেন বলি নাই এটা যে হতে পারে হঠাৎ এই এইরকম আশ্চর্যজনক কথা শুনে নতুন মুসলমান যাদের দিল এখনো তৈরি হয় নাই যাদের দিল এখনো তৈরি হয় নাই তারা যেন বেইমান না হয়ে যান ইলিয়াস রহমতুল্লাহ আলে দাওয়াতের যিনি প্রতিষ্ঠাতা ও ভাই যারা দাওয়াতের সাথে জড়িত আছেন খুব খেয়াল করেন কাদের কাজ করতেছেন তারা কি ছিল আমরা কি করতেছি। দাওয়াতের নামে আমরা কি করতেছি আমাদের আকাবির বড়রা কি করেছে যাদের কাজগুলো আমি এখন করছি তাদের বদনাম হচ্ছে কিনা আমার কাজের কারণে আমি কি ফায়সাত পুরা করতেছি না দিন আদায় করতেছি খেয়াল করা করতে আলের ঘটনা আছে নজওয়ান খুব মহাবত করেন বারবার আসেন বারবার আসেন তো আমিও এরকম আমার কাছে নজওয়ান যারা আসে তাদেরকে একমতর সাথে বলে ফেলি ভাই দাঁড়িটা কবে রাখবা আমাকে মহাব্বুত করলে তো আমার সামনে দাঁড়িয়ে নিয়ে আসত তো আলহামদুলিল্লাহ বহু যুবক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলি আল্লাহ এই একটা আমরের রুচিলা যদি তুমি না জানতো মাওলা আমি তো দেখতেছি চোখে আমার সামনে যেই ভাইগুলো আমাকে মহাব্বুত করার কারণে আমার কথাটা রাখছে আল্লাহ দাঁড়িয়ে রাখছে দিলে বহু শান্তি লাগে তাদেরকে দেখলে তাদের চেহারার দিকে তাকাইলে যুবক যুবক ছেলে আল্লাহ আর কি হেকমত জানিনা না এই যুবক ছেলেগুলো অনেকগুলো এখন পর্যন্ত বিয়ে করতে পারতেছে না শুধু বলে যে চাচা হয়ে গেছে চাচার কাছে ও ভাই যতদিন যাচ্ছে তোমার জন্যে জান্নাতি হুরের সংখ্যা বাড়তেছে তুমি চিন্তা কর দুনিয়ায় কয়দিন ভোগ করবা কয়দিন থাকবা জান্নাতি হুররা তোমাদের জন্য অপেক্ষা করতেছে আলহামদুলিল্লা যখন দেখছে তো বলে যে ভাই তুমি আস আমাদের কাছে তো বারবার তো তুমি দাঁড়িয়ে বলো না চলে গেছে একদিন দুই দিন তিন দিন ওই যুবককে তো আর দেখা যায় না ইলিয়াসলমতুল্লাহ আলে বলেন ওই যুবক কই বলে তো আর আসে না আমি কি করলাম এটা তাওয়া তাওয়া তাওয়া চিনেন রুটি খোলায় দেয় যে রুটি খোলায় দেয় কি বলে এটাকে তাওয়াই তো বলে এই তাওয়া যদি গরম না হয় রুটি দিলে কিন্তু আর হবে না শেষ ওইটা না আটা থাকবে না রুটি হবে কোনোটাই হবে তাওয়া গরম হওয়ার পরেই তার মধ্যে রুটি দিতে হয় খোলা তাই না হাজার পিরিয়াস রহমতুল্লাহ আলম বলেন হ্যাঁ আমি তো তাওয়া গরম হওয়ার আগেই তার মধ্যে রুটি দিয়ে দিলা। তার দিল তৈরি হওয়ার আগেই তাকে আমি এমন তাওয়া দিয়ে দিলাম से चले गा रसुलना भाई दावत रसुलना जबात करते क्या लोकता हराम कस ए बेईम हो जाए लीबास हमला है रसुलत हमला है रसुलर सुन्नत के लिए क्यों कटक् कर तरह ईमान तो चले जाए तो शिखला এই মেয়ারাজের এই আয়াত থেকে শিখলাম দাওয়াতের উসুল শিখলাম যখন তখন যে কোনো জায়গায় সে কোনো দাওয়াত দেওয়া যায় আর যদি আমি না বুঝি আমি আলেমের স্বর্ণাপন্ন হই অভিজ্ঞ লোকের স্মরণাপন্ন হই এটা সকলের দায়িত্ব না দাওয়াত সকলের দায়িত্ব না এরপরের কথা হচ্ছে মসজিদে আকসার দিকে আল্লাহ তার রসুলকে সফর করাইছেন ভ্রমণ করাইছে সেখানে দুইটা বিষয় এক হচ্ছে রসুলের শ্রেষ্ঠত্ব দুনিয়ায় আল্লাহ দেখায়া তারপর তসুলকে উপরে উঠাইছেন কারণ সেখানে সমস্ত আম্বে আলী সালসাল্লাম অপেক্ষা করছেন রসুলের জন্য রসুল সেখানে গিয়ে ইমামতি করেছেন আল্লাহত দুনিয়া থেকে তার বন্ধুকে সমস্ত নবীদের ইমাম বানায়া তারপর উপরে উঠাইছেন এটা তো একটা একমত আছে সাথে সাথে আল্লাহ দেখ আলমিন বলতেছেন আল্লা হাউলা যার আশপাশকে আমি বরকত পূর্ণ করেছি ফিলিস্তিন এলাকা শাম এলাকা এটা অত্যন্ত বরকতের এলাকা বরকত জমিনের উর্বরতাও হইতে পারে কারণ সেখানে এত ফসল হয় আলহামদুলিল্লাহ এত ফল ফলাদি হয় বিশেষ করে অলিভ যেটা জেইতুন এটা এত বেশি হয় সারা দুনিয়ায় তারা ওইটা এক্সপোর্ট করতে পারে মাসাল্লা ওইটার অর্থ দিয়েই তারা চলে বেশিরভাগ সাম অঞ্চলের মানুষ খুবই বরকতপূর্ণ এলাকা খুবই বরকতপূর্ণ এলাকা সেটাও হতে পারে অথবা বলে দিচ্ছেন তোমার দিল বাইতুল্লাহর জন্য যেমন কাঁধে বাইতুল মুকদ্দাসের জন্য কাঁধে একটার সাথে আর একটা লিঙ্ক আছে সম্পৃক্ততা আছে আশেপাশে রেখা এইখানে আল্লাহ তার ইমামতিতে নামাজ পড়ায় নিতে পারতেন না পারতেন এটা না করে আল্লাহ মুকদ্দাস ইমামতি করাইলেন বুঝা গেল আল্লাহর কাছে বায়তুল্লার মতো বাইতুল মোকাদ্দাসেরও বহু সম্মান সমপর্যায়ের না অনেক তফাত অনেক তফাত অনেক তফাত কিন্তু সম্মান আছে মুসলমান বায়তুল্লার গায়ে যদি আঘাত লাগে তোমার যদি কষ্ট লাগে বাইতুল মুকদ্দাসের গায়ে যদি আঘাত লাগে আর যদি তোমার কষ্ট না লাগে বুঝতে হবে তোমার এক দিক দিয়া ঠিক আছে এক দিক দেওয়া সমস্যা আছে তো বাইতুল মুকাদ্দাসের উপর আঘাত তো আসতেছে চলছে মুসলমান শেখের নামাজ পড়তে হয় না ঐতিহাসিক স্মৃতিগুলোকে শেষ করে ধ্বংস করা হচ্ছে সেই সালামের যে প্রক্রিয়া যে সুরভ ছিল বাইতুল মুকাদ্দাসের সেটাকে আবার করার চেষ্টা চলছে ওই নকশা আবার করার চেষ্টা চলছে আজরে ফারুক রবিআল তালুর সময়ে যে সংস্কার হয়েছে যে মূল বিষয়টা স্ট্রাকচার ছিল সময় যে সংস্কার হয়েছে এই সব কিছুকে তসমস্ত করে সেই আগের বাইতুলের রূপ তৈরি করার গভীর ষড়যন্ত্র চলছে তো আমি কি করব আমার কাছে অস্ত্র আছে নাকি ইজরায়েলের সাথে লড়াই করার মতো অস্ত্র কি আমার আছে নাকি আর আমি যেতেও পারবো নাকি আমি করবো কি ও ভাই ইসরায়েলের সাথে লড়াই করার মতো অস্ত্র আমার নাই কিন্তু ইসরায়েলের অস্ত্রের ইসরায়েলের অস্ত্রের আশ্চর্য মুসলমান দিচ্ছে ইসরায়েলের অস্ত্রের যোগান আমার খুব কষ্ট লাগে কাকে বলবো এই ছোট মানুষের কথা কে শুনবে মসজিদে নৌমী থেকে বের হয়ে গিয়েছি ফাইভ স্টার হোটেল গুলো দেখি ইয়াহুদিদের পতাকার প্রতীক এটা দেখেছেন কিনা ইয়াহুদি ইসরায়েলের পতাকার মধ্যে স্টার আছে কিনা এই স্টার বক্স মানে হচ্ছে এই স্টারের বক্সের মধ্যে তোমার টাকা ফেলো এখান থেকে স্টারকে রক্ষার জন্য অর্থের যোগান দেওয়া হবে মুসলমান বক্সের অন্য কিছু না সেই স্টার বক্স হোটেল হচ্ছে মসজিদ নবির দরজার সঙ্গে বাইতুল্লার পাশের যে ফাইভ স্টার হোটেলগুলো গুলো হিলটন কাদের মুসলমান দেখ খ্রিস্টান দেখ কাদের হোটেল गा घेसे दाड़ेफी क्या हुदी देो बहुत कथा बोले अनेक किस अनेक कथा चले आसंदेह ढुके जाए तो ताब राष्ट्र शासक जरा तरा कि आसले मुसलमान ना मुनाफिक स्पष्ट क्लियर मुसलमान ना मुनाफिक आन भाषा जो निश्चित बोलते मुनाफिक কেন কেন কোরআন বলে না করবা সন্তুষ্ট থাকবে না আজকে তোমাদের উপর ইয়াহুদিনা সন্তুষ্ট আমেরিকা সন্তুষ্ট কোন সূত্রে কোরআনের সূত্র যদি টানি আমরা নিশ্চিত তোমরা তাদের মিল্লতার অনুসরণ গোপনে গোপনে করতেছ না হয় তারা তোমাদের উপর সন্তুষ্ট কেন এগুলো বলতে চাই না এগুলো বললে অনেক ভিতরে চলে যায় কথা আমারটাই বলি আমি আমারটাই বলি কোকাকলা না খাইলে আমার বিরিয়ানি হজম হয় না মুসলমান না পড়লে আমার প্রকাশ পায় না আজিব তামাশা নাইকুর মৌজা না পড়লে আমার পায়ের সৌন্দর্য হয় না নাইকুর উল্টা করে লেখাটার মধ্যে দেখেন না হজুবিল্লাহ আল্লাহর নাম লেখা না হজুবুল্লাহ খবর আছে আপনার কোকাকোলা সেটা আল্লাহ লেখা বলে তো আল্লাহ তারা কেন লাগাইছে বরকতের জন্য বরকতের জন্য লাগায় নাই আপনি তো উল্টা করে দেখতেছেন ভাও তারা যখন লাগাইছে তখন আল্লাহকে উল্টায় দিছে আল্লাহকে উল্টায় আর ওই না আমার কষ্ট লাগে আপনারা রাগ করেন না ধমক দেয় দুঃখে কষ্টের ধমক দেই না তো পড়েন কিন্তু সেভেন আপ না খাইলে বিরিয়ানি তো হজম হয় না আপনার কোকাকলা না হজম হয় না বাচ্চাদেরকে খাওয়াইতেছেন স্বাস্থ্যের জন্য তো খারাপ খারাপ নিজের ইমানটাও শেষ করতেছেন ও তাহা আল্লাহ বলতে অন্যায় কাজে করা যাবে। না কাজে সহযোগিতার জন্য ডাকলে তখন আমাদের পকেট খালি হয়ে যায় কিচ্ছু থাকে না আর অন্যায় কাজের জন্য আমরা যে যা ইচ্ছা করতেছি আমি সাহায্য করি না আমি তো খাই আরে ভাই আপনি খান আপনার পয়সা হয়ে যায় পেপসি খাচ্ছেন পয়সা কই যায় পুরা লেখাটার অর্থটা খুঁজে নিয়েন আপনার কাছে পাঠানো যে আপনার এই পয়সার একটা অংশ ইসরায়েলের জন্য আমরা খবর আছে আপনার আপনি তার হাজরিন আমাদের কর্তব্য এই সমস্ত পণ্যগুলোকে বর্জনের মাধ্যমে বেতুল মোকাদ্দ হেফাজতের ওই কাফেলায় সামিল হয়ে যাওয়া ইনশাআ কালো পতাকা ধারী যে মাহবুবাহ ইসে মুরত এক কবি এরুক বলেছেন যে তোমার বন্ধু যারা ওই রাস্তায় আছে আল্লাহ আমি পারলাম না কিন্তু দিল থেকে তাদের সাথে একটু সংযুক্ত হয় অন্তর্ভুক্ত আরাম তুমি আমাকে তাদের মতো কবুল করে না। এই মাক্সাদে আমরা কি পারি না ওই সমস্ত ইয়াহুদি পণ্যগুলো বর্জন করতে খুব কঠিন হয়ে যাবে খুব কঠিন হবে হ্যাঁ ন্যাশনাল প্রোডাক্ট যদি ব্যবহার খাই না খায়। আমার ঘরে কি মারা যাবে বাচ্চারা হ্যাঁ কিটকেট এই সমস্ত চকলেট না খুলে বাচ্চারা মারা যাবে মারা যাবে না যখন ছিল না তখনও বাচ্চা বড় হয়েছে আপনি কি ক্রিকেট খাইয়া বড় হয়েছেন যাও খেয়েছি আমরা যাও যাও খেয়ে বড় হয়েছে আলহামদুলিল্লাহ এখন ওই সমস্ত ওই ক্রিকেট খাওয়ায় শুরের চর্বিযুক্ত খাবার খাওয়া খুয়া আমার বাচ্চার দিল দেমাগ সব ইমান ইজাজ বা নষ্ট করে দিতে আজকে মুসলমান রসুলের বিরুদ্ধে কথা বললে তার দিল কাঁদে না কেন কাঁদবে আপনি একটু চিন্তা করেছেন মেয়ারাজের সময় আল্লাহ রসুলকে আল্লাহ তারা বাইতুল মোকদ্দাসে কেন নিলেন একটু কি কোনোদিন ভেবেছেন বাইতুল মোকদ্দাসের কোনো সম্মান মুসলমানের দিলে নয় যদি না থাকে আপনি মুসলমান না আপনি আল্লাহ তালা এই সমস্ত নেফাখ থেকে হেফাজত করেন আমি আরো বলব ইনশা আল্লাহ গল্প বহুতো শুনছেন কোন একদিন কোন এক মাহফিল যদি এরকম শোনেন যে মেয়ারাজ উপলক্ষে ওয়াজ হইতেছে ওই জায়গায় যায় বইছেন সারা জিন্দগির জন্য একবারে শুনে গল্প যা শোনা আমাদের এখানে এই সমস্ত গল্প গল্প শোনার আশা করে বসলে করে লাভ নাই ইনশা আল্লাহ তালা প্যারে হাজরি মেয়ারাজ উপলক্ষে কোন রোজা নাই শুনে রাখেন মেয়ারাজ উপলক্ষে রোজা রাখা এটা বিদা মেয়ারাজ উপলক্ষে কোনো নামাজ নাই মেয়ারাজ উপলক্ষে কোনো নামাজের নিয়ত করা এটা বিধা স্বভাবের পরিবর্তে গুনাগার হবেন গুণাহার হবেন গুণাহার হবেন কোনো আমল সমস্ত আমল স্বাভাবিক গতিতেই চলবে প্রয়োজনে আপনার যদি বেশি কষ্ট লাগে রসুলের জন্য তা আপনি দুরুর শরীফের আমল চালু করে দেবেন আপনার রসুলের জন্য রসুলের জন্য এর চেয়ে বড়ো আমল আর কিছু নয় আপনি যাই করেন যাই করেন ঈদে মিলাদুল নবী পালন করেন জসরে জুলুসের মিছিল করেন মেয়ারাজ উপলক্ষে রোজা রাখেন নামাজ পড়েন জেনে রাখেন আমার রসুলের জন্যে সর্বোচ্চ এবং একমাত্র আমল যেটার মধ্যে আল্লাহ স্বয়ং শরীফ হয়েছেন যেটার মধ্যে শরীফ হয়েছেন সেই আমল হচ্ছে রসুলের জন্যে দূর শরীফ পড়া কি পড়া দূর শরীফ পড়া আপনার যদি দিলে তো কাঁদের রসুলের জন্যে তো আপনি দূর শরীফ পড়েন না মানা করছে কি ইনশাল্লাহ ত এই সমস্ত দিবসগুলোকে কেন্দ্র করে আমরা যেন সমস্ত রকমের বেদাৎ থেকে বাঁচতে পারি আল্লাহ তে তৌফিক আনায়তামিল্লা